জ্ঞানী ব্যক্তির উপহার অনেকদিন আগে ইংল্যান্ডের এক ছোট্ট শহরে এক প্রেমিক যুগল বাস করত জেমস আর ডেল্লা যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত কলেজ শেষ হয়ে যাওয়ার পর জেমস একটা খবরের কাগজের কোম্পানিতে টাইপিস্টের চাকরি পেল মাসে পঞ্চাশ পাউন্ড মাইনের খবরে জেমস উল্লাসিত হয়ে উঠল এবং ডেলাকে প্রস্তাব দেবে ঠিক করল দেলা আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি আমি একদম সত্যি বলছি আর আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকেই ভালোবাসতে চাই আমি আমি তোমার সাথে বুড়ো হতে চাই দেলা আর তারপর একটা ছোট আয়োজনের মধ্যে জেমস এবং ডেলার বিয়ে হলো জেমস একটা আসবাবপত্র সমন্বিত বাড়ি ভাড়া নিল সপ্তাহে আট পাউন্ডের বিনিময়ে এবং ওরা খুব খুশি হল সময়ের সাথে সাথে ওদের একে অপরের প্রতি ভালোবাসা বেড়েই চলেছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল হঠাৎ একদিন মন্দা আঘাত করল আর জেমস এর মাইনে কমে হল চল্লিশ পাউন্ড দেখো আমার শোনা এই সময় আমরা পেরিয়ে যাব তুমি চিন্তা করোনা যাতে কোনো রকমে প্রয়োজন মিটে যায় শীঘ্রই ক্রিসমাসের সন্ধে এলো লন্ডনের রাস্তাঘাট দোকান সব বরফে ঢেকে গিয়েছিল বাড়িঘর সব আলো আর ক্রিসমাস গাছ দিয়ে সেজে উঠেছিল ইতিমধ্যে ডেল্লা ওর টাকার ব্যাগ দেখলো যে কত কি জমাতে পেরেছে পেনি আর আগামীকাল ক্রিসমাস এবার আমি কি করব এতে কিচ্ছু হবে না এখন এই যুগলের কাছে দুটো সম্বল ছিল যেটা দিয়ে ওরা খুবই গর্বিত ছিল একটা ছিল জেমসের সোনার ঘড়ি যেটা ও পেয়েছিল ওর বাবার কাছ থেকে আর ওর বাবা পেয়েছিল ওর ঠাকুরদার কাছ থেকে আর অন্যটা ছিল ডেলার চুল ডেলার সুন্দর সোনালি চুল যেটা তার হাঁটু পর্যন্ত বিস্তৃত ছিল প্রায় একটা লম্বা গাউনের মতো যেটা করার সেটা তো করতেই হবে ও খুবই বিচলিতভাবে দাঁড়াল আর এক ফোঁটা চোখের জল বেরিয়ে এলো। ডেলা চোখের জল মুছল আর ওর পুরনো বাদামী টুপিটা পড়লো ও দরজা দিয়ে বেরোলো আর সিঁড়ি এলো। কিছুক্ষণ পরে ও একটা দোকানের সামনে এসে দাঁড়ালো এই সেই জায়গা কিছু মনে করবেন না আপনি কি আমার চুল কিনবেন হুম। টুপিটা খুলে আমাকে দেখাতে ওর পরবর্তী দু ঘন্টার মধ্যে ডেল্লা লন্ডনের রাস্তায় নেমে পড়লো জেমস এর জন্য একটা সুন্দর উপহার খোঁজার জন্য ও সেটা পেয়েও গেল মনে হচ্ছে যেন এটা জেমস এর জন্যেই তৈরি হয়েছিল এটা ছিল প্ল্যাটিনামের তৈরি আর খুব সাধারণ ডিজাইন করা ওটার মূল্য ওটার জাঁকজমক পূর্ণ অলঙ্করণের জন্য নয় পদার্থগত দিক দিয়েছিল যেটা সমস্ত ভালো জিনিসের হয়ে থাকে এটা ঘড়িটার জন্য উপযুক্ত ছিল আর কিছু না ভেবে ও কুড়ি পাউন্ড এক আউন্স দিয়ে কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর বাকি সাতাশি আউন্স নিয়ে সাতটা নাগাদ কফি বানানো হয়ে গেছিল আর প্যানটা বসানো ছিল গরম স্টোভের উপরে যাতে চপস বানানো যায় ডেলা ওর চুল গুটিয়ে রেখেছিল আর ওকে দেখতে একটা স্কুলে পড়া ছেলের মতো মনে হচ্ছিল অন্তত ওর তাই মনে হচ্ছিল আমাকে দ্বিতীয়বার দেখার আগে মেরে না ফেলে তাহলে বলবে আমাকে দেখতে কোরাস মের মতো লাগছে কিন্তু আমি কি করব? ও আমি সাতাশি পেনে দিয়ে কি বা করতাম হঠাৎ সিঁড়িতে ও জেমস এর পায়ের আওয়াজ পেল আর মুহূর্তের জন্য বিবর্ণ হয়ে গেল হা! ও যেন আমাকে দেখে এখনো সুন্দরী মনে করে দয়া করুন দরজা খুলে গেল আর জেমস প্রবেশ করলো ওকে দেখে রোগা আর গম্ভীর মনে হলো ও যখন ডেল্লার দিকে তাকালো অবাক হয়ে গেল ওর চোখ ডেলার উপরেই নিবিষ্ট হয়ে গেল আর ওদের মধ্যে একটা অনুভূতি হলো যেটা ডেলা বুঝতে পারলো না আর তাতে ও ভয় পেয়ে গেল ও টেবিলের কাছ থেকে সরে জেমস এর দিকে এগিয়ে গেল কোনো উত্তর দিল না বলো মেরি ক্রিসমাস জেমস আর খুশি হও তুমি জানো না কি সুন্দর কি আকর্ষণীয় উপহার আমি তোমার জন্য এনেছি তুমি তোমার চুল কেটে দিয়েছো? আমার মনে হয় না চুল ছাড়া কিংবা অন্য কোনো প্রসাধন বিনা তোমাকে দেখে তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে কিন্তু তুমি যদি এই বাক্সটা একটু খুলে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কেন আমি এত অবাক হয়ে গেছি তোমায় দেখে ডেলা কাগজ ছেড়ে যখন বাক্সটা খুললো ও আনন্দে চিৎকার করে উঠল কিন্তু সেই খুশি ছিল মুহূর্তের কারণ বাক্সে ছিল সুন্দর দুটো চিরুনি সামনে পিছনে যেমনটা ডেলা অনেক দিন থেকে আশা করছিল সুন্দর চিরুনি পুরো কচ্ছপের খোল দিয়ে বানানো যাতে মনি বসানো ওগুলো ছিল দামি আর সেগুলো দেখে ওর খুব ইচ্ছে হয়েছিল পাওয়ার কিন্তু সেই মুহূর্তে আর পাওয়া হয়নি আর এখন সেগুলো ওর কিন্তু যার জন্য এদের জৌলুস আরো বেড়ে যেত সেটাই এখন আর নেই ও ওগুলো জড়িয়ে ধরলো আর চোখে জল আর মুখে হাসি নিয়ে ওপরে তাকালো আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে জেমস আর তারপর ডেলা উঠে দাঁড়ালো আর বাচ্চার মতো কেঁদে উঠলো তুমি তো এখনো তোমার সুন্দর উপহার দেখনি। ও সেটা হাতের এটাই তো ড্যান্ডি জেমস আমি পুরো শহর খুঁজে এটা পেয়েছি তোমাকে এবার থেকে দিনে একশো বার সময় দেখতে হবে আমাকে তোমার ঘড়িটা দাও দেখি তো কেমন দেখতে লাগে সেটা না করে जेम्स काउचर उपर बस और हाथ माथार पेचने रेखे हासिल क्रिसमासहार सर जागुलर्तमान व्यवहार कर घड़ीटा बिक्री तुम्हारे चिरुनी केम्स जतक्षणना कथा बल गोटा घरे एक अद्भुत निसब्धता আর আমার মনে হয় এখন তুমি চপস বানাতে ওর দিকে ছুটে গেল আর ওকে জড়িয়ে ধরল ওকে জড়িয়ে ধরল ও যাই যেমনটা তোমরা জানো খুবই বুদ্ধিমান ছিলেন খুবই জ্ঞানী ব্যক্তি যারা ছোট্ট শিশুর জন্য উপহার নিয়ে গেছিলেন ক্রিসমাসে উপহার দেওয়ার কলা ওরাই পরিবর্তন করেছিলেন যেহেতু জ্ঞানী তাই ওনাদের উপহার ছিল জ্ঞান সমৃদ্ধ কিন্তু লন্ডনের একটা বাড়িতে এক দম্পতি একে অপরকে উপহার দেওয়ার জন্য যেটা করেছে সেটা বোধ সব জ্ঞানের ঊর্ধ্বে আর সর্বোৎকৃষ্ট ওরাই হলো জ্ঞানে ওরাই হলো ম্যাজাই